আহনাস আদিলাহতালন হতে বর্ণিত নাবিসাল্লি সাল্লাম বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে